তারপরে করলাম জয়বা ফেদুনাথ করলাম জয়বাবা ফেদুনাথ সোনার কেল্লা আমার প্রচন্ড ভালো লেগেছিল কিন্তু জয়বাবা ফেদুরথের ওই ছুরি মারা দৃশ্য ওটা এত সুন্দর মানে ইন্টারেস্টিং ব্যাপার ছিল। আমি তো বুঝতে পারছিলাম কিভাবে সেটা সবই ক্যামেরা উল্টো করে বসিয়ে নেওয়া হয়েছিল যেখানে ছুরিটা ছোড়া হচ্ছে সেখানে ছুরিটাকেই মানে সন্দীপ মানে বাবু মানে ছেলে একটা ম্যাগাজিন বার করেছিল আমি একটা লেখা দিতে বলেছিল আমি এই মুহূর্তের উপরে একটা লেখা লিখেছিলাম যে আমাকে যখন ছুরি মারা হচ্ছে আবার তখন মানসিকতা কিরকম তার ভেতরে একটা ছোট্ট অংশ আমি বলে রাখি যে আমি অত্যন্ত যেন নার্ভাস হয়ে গেছি এবং ছুরি মারা কালকে শুটিংটা হবে আমি যদি বাঁচি কি না বাঁচি একবার আড়াই কেজি করে একটা ছুরির ওজন আর সে কাম কি ছুরি ছুটবে প্রফেশনাল ছুরি ছুড়িয়ে ছুরি ছুটবে না সুতরাং কি হবে জানি না মনের ভেতরে করতে করতে বাড়িতে দেশে দেখলাম যে আমার সব ইন্স্যুরেন্সের প্রিমিয়াম মনে সব দেওয়া হয়েছে কিনা তারপরে দেখলাম না কিছু বাকি আছে আমি বাঁচবো কি মরবো তা আমার কোন ফাঁকে আমা স্ত্রী আমার ঘরে এসে গেছে আমি জানিনি জানি না তা আমি টিটোকে ডায়াল করছি সাতবার ডায়াল করার পরে তো আমি নিজের নম্বরটাই বারবারই ডায়াল করছি আসবে খুব মজার ঘটনা ঘটেছিল আর কি সম্বন্ধে আমি একটা লিখেছিলাম আর ভীষণ ভালো লেগেছিল ওই সোনার কেল্লা দূরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর হাসছেন তা আমার তখন মনে হলো হাতটা আমি কি করবো সোজা করা উচিত না উল্টো করা উচিত আমি যাই না হয়তো সোজা করলে ভূতের ধলা পড়ে যাবো না হোক আমার মনে হচ্ছে সত্তর একাত্তর এরকম কিছু হবে নট নটি এবং বিষ এটা করি তারপর থেকে আমি সে কারণটাও আমাকে জিজ্ঞেস করবেন না বলতে পারবেন না সাতষট্টি সালে কারণ আমি জানতে পেরে গেছি আপনি সবিতা সবাই এডিয়ে যাচ্ছেন। কেউ এই কথাটা বলছেন না ছাড়া বন্ধ করে সেদিনের মহিলাদের ব্যাপার কিছু আমাদের ছিল না টাকা পয়সা আমার সঙ্গে মতান্তর যাই থাক না কেন আমি কিন্তু ওর গান এবং আবৃত্তি এই যেন আমাকে টেনে রেখে দেয় চেষ্টা করে আমি ওর সঙ্গে দুঃখ হয় যে এমন হ্যাঁ না আমি বলবো না ওইসব কথা কেন ওইগুলো জিজ্ঞেস করত দুবার গেলাম তারপর উনি কথাগুলো বললেন আমার চেম্বারে এসে হাজির যে সন্তোষবাবু আপনাকে অভিনয় করতে হবে মানে এর ভেতরে কোন সেরকম ভাবে একটা এবং তারে কালী নাটকে এই দানা কালী চরিত্রটা আমার ভীষণ ভালো লেগেছিল তখন আমার ফিটনেস টাও ছিল অনেক বেশিটা কমিক্যাল ছিল সিরিয়াস চরিত্র ভীষণ ছিল সেখানে যখন সেই দানাকালী জীবের রামকৃষ্ণ নাম লিখে দিচ্ছেন সেন্টার অব দ্য স্টেজ আমি তখন দাঁড়িয়ে তার নামটা লেখার পর সেখান থেকে আমি প্রায় হাত পাঁচ সাত সোজা ছিটকে পড়তাম উইংসের ধারে ভার্চুয়ালি পড়তাম পড়ে সেখান থেকে ক্রল করে চলে আসতাম রামকৃষ্ণের পায়ের কাছে এবং মনে হয় আমি একদিন কি দুদিন আমি সামনে আঘাত পেয়েছিলাম কিন্তু আমার কোনদিন আমি আঘাত পাইনি এবং চিকা ছিল মনিনাদি ছিলেন কোন অসুবিধা হয়নি কারণ আমি নাকি কোন রকমেস্ট করতে পারা যায় না কিন্তু সেরকম কোনো আমার জীবনে ঘটেনি আমি খুব সহজেই মানিয়েও নিয়েছিলাম ওরা মেনেও নিয়েছিলেন আমাকে সবই তো প্রফেশনাল তারপরে আমি ভ্রান্তি বিশ নীতির সেখানে প্রথম হয় মাধবী ছিল আমাদের সঙ্গে হল থেকে আমরা চলে এলাম যোগেশ মাই যোগেশ মাইমেতে আমাদের নাটকটা শেষ হয় কি প্রার তারপরে আমাদের ইয়ে ছিলেন ছিলেন ওই কিছুদিন করেছিলেন কিছুদিন ছিলেন তারপর এই হলো তারপরে বিবর করেছি বিবর না বিবর হচ্ছে রঙ হলে আর আমাদের রবির সঙ্গে আমরা বেশি নাটক করেছি এক করেছি চলে পরে আমি শ্রীমতি করি। কিন্তু শেখর বাবুর রোলটা আমি প্রথমে আরম্ভ করেছিলাম কিন্তু সেই সময় আমার ভয়ানক গলার গলার গন্ডগোল চলছিল সেই আমি ওই রোলটা বেশি দিন করতে পারিনি আমি অন্য একটা রোলে চলে গিয়েছিলাম তারপর শ্রীমতী ভয়ঙ্করী বেশি হওয়ার পরে তারপরে সলিল দত্ত পার্থ পূজারিণী তারপরে গোপাল ভাঁড় করেছি ওটা হচ্ছে আপনার কি মানে প্রতিষ্ঠিত করব এরকম বাসনা আমার ছিল না হয়ে গেছি কিন্তু কতগুলো সিরিয়াস রোল ও করতে ভালো লাগে प्रति भी भी गोपाल भाई सीरस कारण गोपाल भा चरित्रा ठीक सरकम सकलकार मन जय करते अभिनय আর অন্য অন্য অনেক পূর্ণেন্দু পত্রীর ছিলাম আরম্ভ করেছিলেন বা আপনার কি ভাবনা চিন্তা আমার গ্রুপ থিয়েটারের নাটক সত্যি কথা বলতে কি আমার ধারণা যেটা যে অভিনয় পদ্ধতি যেভাবে ধীরে ধীরে ধীরে ধীরে পাল্টাচ্ছে গ্রুপ থিয়েটারদের ভেতরে এটা কিন্তু খুব এনকারেজিং ব্যাপার নয় তার কারণ একটু আনুষ পজ অ্যাক্টিংয়ের দিকে টেন্ডেন্সি বর্তমান গ্রুপ থিয়েটারের অভিনেতাদের ভেতরে এসে পড়ছে সকলকে ক্ষেত্রে বলছি না এটা কিন্তু আমার খুব ভালো লাগে না তার কারণ তারা যেন ঠিক সহজ জিনিসটাকে সহজভাবে রিপ্রেজেন্ট করতে ই করছেন না কেন করছেন না জানি না যেমন ধরুন একটা জায়গায় ফিটিজ খাওয়া তারপরে সাধারণ কথার ভেতরে সুদ নিয়ে আসা তারপর অহিতুক অহেতুক দৃষ্টি বিনিময় করা বা কোন কারণ ছাড়াই বিনা কারণে বিনা উদ্দেশ্যে অঙ্গ চালনা করা এর প্রবণতাটা জন্য দিনে দিন বেড়ে যাচ্ছে বলে আমি দেখছি শুধু না গ্রুপ থিয়েটারে বেশি এটা কেন হচ্ছে সেটা আমি জানি না তবে আমি সেদিন একটা নাটক দেখে এলাম ওই ইয়েতে কলা মন্দিরে নাম হচ্ছে আপনি কি বললাম বন্ধ করতে সেই নাটকে আমি দেখলাম যে সত্যিকারের প্রত্যেকটি অভিনেতা অত্যন্ত স্বাভাবিক অ্যাক্টিং করে গেছেন কেবল হয়তো একটু অভিজ্ঞতার অভাবে সংলাপবহুল বই যেখানে সেখানে সংলাপগুলো সংলাপের গতি কিভাবে নিয়ন্ত্রণ করা উচিত সেটা একটু খামতি হয়েছে কিন্তু এছাড়া অভিনয় সত্যিই অনবদ্ধ অভিনয় এই গ্রুপ থিয়েটারের মানে অখ্যাত যে সমস্ত অভিনেতা তাদের এই অভিনয় ক্ষমতা দেখে সত্যি এই নাটকটা পরিচালনা করেছিলেন ওই ওই বিপ্লব দাশগুপ্ত আর গ্রুপটার নাম হচ্ছে হ্যাঁ শিশির বাবুর অভিনয়ে আমার আমাকে ভীষণ ভাবে নারা দিত যদিও শিশির বাবুর অভিনয়ের ধারা বর্তমান অভিনয় ধারার ভেতরে কিছু বেশ কিছু তফাত এসে গেছে কথা বলতে কি এক সম্ভবতার মধ্যে সেটা আমি এখনো বেশ পাই দেখেন মানে এখন তার করছেন যখন তিনি করতেন তখন আমি রেগুলার দেখতাম আমার সঙ্গে অভিনয়ও করেছি রাক্ষসে করেছি কি করেছিলেন সন্তোষ দা রক্ত করে বিদে করেছিলেন দুটি চরিত্র আছে না সর্দার না শিশির বাবুর সময় তাই শিশির বাবুর সময় আমি অনেক নাটক শিশুর বাবুর দেখেছি এবং শিশির নাটক প্রচন্ড ভাবে আমাকে আকর্ষণ করতো কিন্তু সম্প্রদায় ধরে রাখার পদ্ধতি আর শিশির বাবু ধরে রাখার পদ্ধতির ভেতরে সেটা যেন একটা একটা মৌলিক তফাত আছে কিন্তু বুঝতে পারা যায় ধরুন এক জায়গায় বলি যে রঘুবীর নাটকে শিশির বাবু যেখানে বলছেন গলাটা তো ভীষণ ভারী ছিল ভীষণ অজগড় বনচর কাপে থর তার করে এই হচ্ছে তার কাঁটা দিয়ে উঠত সম্ভা হয়তো ঠিক এভাবে বলবেন না কিভাবে বলবেন আমি জানি না কিন্তু আমার ধারণা সম্ভধাও যেভাবে বলবেন ইকুয়ালি আমাকে ধরে রাখবে একটা কনভিনসিং দেখেছি কিন্তু তুলনা করা খুব মুশকিল তার কারণ একই রোল যদি দুজনে করেন তাহলে সেটার মধ্যে তুলনা করা চলে যে কোনটা আছে নিয়ে আপনি অভিনয় নিয়ে বললেন এদের কাজকর্ম নাটকের ধরন দেখেন না বলছি আমি সময় বিশেষ পাই না দেখি না খুব কম দেখি তবে समय আর কিছুই করছি না শুটিং করছি নাটক হয়েছে তবে আমার স্ত্রী মানিয়ে গুছিয়ে নেন সবকিছুই প্র্যাক্টিক্যালি তিনি ছ কিনতে গেলে বলবো আমি অনেক কিছু অন্য আপনার আমরা খুব ভাবলাম যে না সেদিন যে কোনো বলবো তার মধ্যে হ্যাঁ সেদিন আপনাকে যেটা বলছিলাম যে যদি আমাকে কেউ প্রশ্ন করে যে আজকে আপনি তো অনেকদিন ধরে অভিনয় করছেন অভিনয়ে আমাদের ধারণা আছে অভিনয় সম্বন্ধে আপনি জানেন কিছু ফ্রেম এবং স্টেজ সম্বন্ধে এই সময় যদি আপনাকে সরকার থেকে পাঁচ লাখ কি ছ লাখ টাকা দেয়া হয় আপনিটা ভালো ছবি করুন আপনি তাহলে কী করবেন আপনার কী উত্তর হবে আপনি কি সাবজেক্ট মা চুজ করবেন আপনি কি দৃষ্টিভঙ্গি নিয়ে ছবিটা করবেন আপনি ছবিটাতে ইন দ্য মেকিং অফ দ্য ফিল্ম আপনি কীভাবে মানে প্রোগ্রেস আপনার হবে এটার সম্বন্ধে আপনি কিছু বলুন তা সেটার সম্বন্ধে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার উত্তর হবে যে যে সাধারণত आमें तो जाने ना। ना जाने ना। तो ए, जे रखी भूल देखी जानि ठीक देखी कि ना जानी भूल से भूलार भेगे दीच क्यों तेज प्रथम टाटा जो हाथ पाब तर लाख टाइम निजे पकेटे देव तेटा पढ़े थको सब चूज करार समय आमार की भावे आमी प्रोग्रेस करब से ठीक करते गए भावे सरकार छब्बर जो टा दिए फिल्म मेकिंग सम्बन्धे कत इंटारेस्टेड तत्यार ही चान जो देशे भलो छवि हक जो देखी हाँ सरकार सत्य एक उद्यम आचेषा आव सरकार चाहिए हम देशे भलो छवि हक छबर मध्यमे लोकशिक्षा हो এটা যদি আমি বুঝতে পারি তারা করছেন তাহলে বাদবাকি টাকায় প্রাণ ঢেলে ছবি করব খুব ভালো ছবি করবার চেষ্টা করব পারবো কিনা আমি জানি না যদি দেখি যে না এটা একটা রুটিন ওয়ার্ক যে হ্যাঁ আজকালকার ওই ফিল্ম তৈরি করবার জন্য গভর্নমেন্টের কিছু টাকা লোন দেওয়া এটা আমাদের প্রোগ্রামের মধ্যে আছে তাই আমরা টাকাটা দিচ্ছি কোনো সেরকম কোন একটা ইন্টারেস্ট না দেখি তাহলে ভালো ছবিও করব না সব টাকাও দেবো না আপনি দেখেন দেখেছেন ওয়ান ধরে করছি নিজেরা করছি বাইরে বারো হাজার পনেরো হাজার বিশ হাজার এই দর্শকের সামনে আপনি অভিনয় করবার সুযোগ পাচ্ছেন গনবল আমরা বেশি ছদ্মবেশী করেছি শ্রীমতী ভয়ঙ্করি করেছি তারপর কনে বিভ্রাট করছি বিভিন্ন রকম দর্শক পাওয়া যায় বেশিরভাগই তো মফসলের দর্শক তারা একটা ভালো গল্প চায় তারা সেই নাটকের মাধ্যমে তারা বেশি এই বাইরে যে ধরনের নাটক বেছে নিচ্ছে যার জন্য তাদের বাইরে গিয়ে তাদের অসুবিধা মুড়ি চলবে না মুড়ি চলবে না আর ওখানকার দর্শক তারা মানে কাটা কাটা কথা বলতে অভ্যস্ত একদম কাটাকাটা সোজা দাঁড়িয়ে উঠে বলবে বসে পড়ুন আপনারা আপনাদের নাটক শুনতে চাই না একেবারে চুপ করে দেবে তা সেই রকম এক্সপেরিমেন্টাল ড্রামা যা মানে ব্রুথ থিয়েটাররা সাধারণত করে থাকেন এগুলো কিন্তু ওই মান বলে একদম চলবে না মনে একটা বেশ ঘরোয়া গল্প একটা ড্রামা থাকবে তার ভেতরে নাটক থাকবে গল্প থাকবে তারা বসে শুনবেন সেটা কোথায় অভিনয় করতে গেছি প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা সে হরকাপ আমি রবিকে কে বললাম যে রবি টুপি পরে পরে, জডিয়ে, ভেতরে আর কি আরো দু চারটা ঘটনা যদি আপনার মনে পড়ে মজার ঘটনা গুলো আপনার ওই তো একটা কিন্তু গল্প করে শোনাচ্ছি যদি মনে করেন টেপ করলে ভালো হয় তাহলে করবেন পরে এখন ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে এত কথা জানলাম আবার হয়তো একদিন আবার আপনার সঙ্গে টাইম করে আসব তবে আপনার কিছু ছবি টবি কয়েকটা ছবি দিন না আপনার এমনি ছবি নাটকের ছবি দিলে খুব ভালো